সকল প্রকার জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে আল্লাহ আছে সবই ধ্বংস হয়ে যাবে আরো বলছেন তারা তো কেবল একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে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 মুখে খাবার নেওয়ার জন্য কিন্তু যখন সেই সময় চলে আসবে হঠাৎ করে চলে আসবে তখন সে সেই খাবার সেই খাবারের টুকরো মুখে মুখের ভিতরে প্রবেশ করানোর সময়টুকু পাবে না এটা এতটাই দ্রুত হবে যে সবকিছু মুহূর্তের মধ্যে থেমে যাবে কিভাবে এটা হবে এটা হবে একটি মাত্র ফুতকারের মাধ্যমে একটি ফুতকার মাত্র আর সুর কোরআনের বিভিন্ন স্থানে আর সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর সুর কী জিনিস আর হচ্ছে একটা সিঙ্গা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 আল্লাহর আদেশ পালনে না আবার দেরি হয়ে যায়। যখন সেই মুহূর্তটি চলে আসবে তখন তিনি আরশের দিকে মুখ ফেরানোর সময়টুকু পাবেন না তাই তিনি সব সময় আরো দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন বিচার দিবসের কেয়ামতের আগমনের অপেক্ষার জন্য এরপর রাসুল্ল সাল্লা সাল্লাম আরও বলেছেন তার চোখগুলো দেখতে জল জ্বলে দুটি তারার মতো জলজলে দুটি তারার মতো উজ্জ্বল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 যখন একজন ফেরেস্তা সেই সিংহাকে মুখে নিয়ে বসে আছেন তার কপাল আছে আছে সামনের দিকে দিকে দৃষ্টি ফিরে আর কান খুলে সজাগ হয়ে আছে সেই মহা নির্দেশের জন্য যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন তিনি অলরেডি মুখে সিঙ্গা নিয়ে বসে আছেন এমন কি তার কপাল সামনের দিকে ঝুঁকে আছে দৃষ্টি স্থির হয়েছে কান খুলে আছে শুধু সেই মহা আদেশের অপেক্ষায় আছেন কখন সেই মুহূর্তটি আসবে যখন তাকে সিঙ্গায় ফুতকারের আদেশ দেওয়া হবে আর তিনি সেই আদেশ পালন করবেন রাসুল্লাহ সাল্লাহ বলেন এরপর কিভাবে আমি এই দুনিয়ার স্বাদ আনন্দ উপভোগ করব যখন ফেরেস তারা সিঙ্গায় ফুৎকারের জন্য অপেক্ষা করে বসে আছে কখন সেই সময় হবে কখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে কিবার হবে সেদিন এবং সেটা হবে একটি জুমার দিন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সব দিনের সেরা দিন হল শুক্রবার জুমুয়ার দিন সংগঠিত হবে আস্লা এবং এই হাদিসটি রয়েছে মিসকাত্মিতে রাস্লাম আরেকটি হাদিসে বলেছেন সব দিনগুলোকে আমার কাছে এনে হাজির করা হলো এবং আমার কাছে শুক্রবারকে মনে হলো জুমুয়ার দিনকে মনে হলো একটি উজ্জ্বল সাদা আয়নার মতো খুবই উজ্জ্বল এবং পরিষ্কার জিজ্ঞাসা করলাম এটা কেন আমাকে বলা হলো এটা হচ্ছে সেই সময়ের জন্য অর্থাৎ কিয়ামতের দিবসের জন্য ঝুমুয়ার দিন কিয়ামত আরেকটি হাদিসে তিনি বলেছেন যেদিন সূর্য উঠে তার মধ্যে সবচেয়ে পবিত্র দিন হল জুমুয়া জুমুয়ার দিন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 থাকে কারণ তারা জানে এই দিনেই সেই ঘটনাটি সংঘটিত হবে তারা আতঙ্কিত অবস্থায় ভয়েস্ত থাকে ইনসান শুধু জিন আর মানুষ ছাড়া আমরা এই দিনে এই শুক্রবার দিনে যেন অতিরিক্ত সময় নিয়ে বাকি থাকে আর আমরা ঘোরাফেরা করি সপ্তাহের বাকি দিনগুলোতে প্ল্যান প্রোগ্রাম করি জুমুয়ার দিনে কি করব। আমরা এমন ভাবে এই দিনের জন্য পরিকল্পনা করি যেন এই দিনটিতে কিছুই হবে না আল্লাহ সুবাহানু তা বলছেন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 এই সম্পর্কে আলেমদের মতভেদ ছিল কেউ বলেছেন তারা হবে জান্নাতের সেবক সেবিকা জান্নাতের দাস কেউ বলেছেন তারা হবে জান্নাতের পবিত্র হুর হুর আল আইন কেউ বলেছেন ইব্রাইল মিকাইল ইসরাফিলাম কেউ বলেছেন তারা হবে সেই সমস্ত ফেরস্তা যারা আরোশ বহনকারী ফেরেস্তা কেউ কেউ বলেছেন আর কেউ বলেছেন অমুক তমুক বিভিন্ন বর্ণনা কিন্তু সবার শেষে ইমাম আল কুরতুবি বলেছেন সঠিক মত হল এই সকল মতকে সমর্থন করার মতো পর্যাপ্ত দলিল একটিও নেই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 সেটা আমরা জানি আমাদের ইসলামের খুব একটা মূলনীতি কারণ আমাদেরকে ব্যাবহারিক এবং আমরা সবসময় সেই বিষয়ে আগে জানবো যেটা আমাদেরকে সাহায্য করবে আমাদের কাজে লাগবে আগে ব্যক্তিগতভাবে এরপর সামাজিক ভাবে তো কারণে আমরা যখন একজন বেদইন মসজিদে আসলো এবং রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলো মাতাসা মাতাসা কখন আরবে মুহূর্ত কি আমাদের মুহূর্তটি কখন আসবে তো এই লোকটি এমন একটি অবস্থায় এসেছে যখন রাসুল্লাহ সাল্লাহাম মসজিদে কথা বলছেন কুদবা দিচ্ছেন সেই রাসুল্লাহ সাল্লাহিস্লামের খুব ব্যাঘাত ঘটিয়ে প্রশ্ন করল কখন আর সেই মুহূর্তে তিনি খুদ্ চালিয়ে যেতে লাগলেন তো আবার বেদুইনটি জিজ্ঞাসা করল কখন সেই মুহূর্ত তার দিকে কোনো মনোযোগ তিনি খুদ্া চালিয়ে যেতে লাগবেন তৃতীয়বারের মতো আবার লোকটি লোকটি গ্রাম্য লোকটি প্রশ্ন কখন আরবে মুহূর্ত মাতাসা বারবার জিজ্ঞাসা করায় সাহাবারা বিরক্ত হলেন এবং তারা মনে করলেন তার এই প্রশ্ন করাটাকে তিনি কোথায় সেই ব্যক্তি যে বারবার প্রশ্ন করছিল তো রাসুদুল্লাহ সাল্লাহিসাল্লাম তাকে এই প্রশ্নের জবাবে কি বললেন মাতাসা কখন আর মুহূর্তে এর জবাব রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন প্রশ্নের মাধ্যমে তাকে জবাব দিলেন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 কমায়ো না অর্থহীন অনর্থক কাজ রাসুল্লাহাম বেদিনস্তুত আমি অনেক অনেক বেশি কিন্তু আমি আল্লাহ এবং তার রাসুলের জন্য ভালোবাসা দিয়ে আল্লাহ এবং তার রাসুলের জন্য কি প্রস্তুত করেছি এবং সেই ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করেছে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো কয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তো কিছু কিছু ওলামা বলেছেন যে দুইবার এদের মধ্যে রয়েছেন ইমাম আল কর্তুবী হাজার আল্লাহ কালানি তারা বলেছেন যে দুইবার বিকট শব্দ হবে প্রথম শব্দে সবকিছু ধ্বংস হয়ে যাবে আসাফ আর দ্বিতীয় শব্দে যাকে বলা হচ্ছে আলবাদ তখন সবকিছু পুনরায় উত্থিত হবে সবকিছুকে উঠানো হবে ধ্বংস করে দেবে আর তিন নম্বরটা হচ্ছে আলবাদ বাঁধ যা সবকিছুকে পুনরায় উত্থান ঘটাবে ইবনে কাজুর ইবনে তাইমিয়া আল কাজী আবু বকর আল আরবি এবং অন্যান্য ওলামাদের মতামত এটাই পুনরুত্থান বা সবকিছুকে আবার ওঠানো ফদ হম জমিয়া মুহবর ও সূরি ফজিদ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ بَرُقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَانُ وَصَدَقَ الْمُرْسَلُونَ شِنْغَائِ فُتْكَرْدَا حَبَي اما تَخُنِي تَارَا قَبَرْتِكِ تَارَا پَلَنْكَرْتَا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 হঠাৎ করে কবর গুলো পর্বত সংঘর্ষে চুরমার হয়ে যাচ্ছে বিস্ফোরণ ঘটছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সাগর মহাসাগরে অগ্নি শিখা আগুন জ্বলছে চাঁদ তারা তাদের কক্ষপথ থেকে খসে পড়ে যাচ্ছে সূর্য একেবারে মাথার উপরে এসে দাঁড়িয়ে আছে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 দুইটি ফুৎকারের মধ্যে ব্যবধান হবে চল্লিশ তাকে জিজ্ঞাসা করা হলো। দিন না মাস না চল্লিশ বছর তিনি উত্তর দেননি সুতরাং কত দিন সময় সেই প্রদান করা হয়নি এরপর রাসুল্লাহ সাল্লাম বলেন এরপর আকাশ থেকে কিছু তরল মাটিতে পড়বে এবং আমরা সেভাবেই বেড়ে উঠব যেভাবে বীজ থেকে গাছ বৃদ্ধি পায় আল্লাহ বীজ থেকে গাছ তৈরি হওয়ার সাথে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 এবং ইহুদিকে এক পর্যায়ে বলতে লাগলো যে তার নামে তিনি মুসার কাছে তাওরাত তাওরাতেন অর্থাৎ সে তার নিজের নবী এবং তাদের কিতাব নিয়ে গর্বহংকার করতে লাগলো শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লাগলো তর্ক করতে লাগলো এবং তখন মুসলিম ব্যক্তিটি ইহুদিকে আঘাত করে বসলো এবং সেই এসে রাসুল্লাহ সাল্লাহামকে ইহুদি ব্যক্তিটি বিচার দিল এবং তার পূর্বে সেই মুসলিম ব্যক্তিটি ইহুদি ব্যক্তিকে আঘাত করার পর রাসুল্লাহ সাল্লাহামকে প্রশংসা করা শুরু করেছিল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 আল্লাহ সিংহাসন ধরে আছেন আল্লাহর আল্লাহর তিনি কি সেই মৃতদের অন্তর্ভুক্ত নাকি তার বাইরে থাকবেন প্রথম ফুটকার যাকে বলা হচ্ছে সাক যেটাতে সবকিছু ধ্বংস হয়ে যাবে মরে পরে থাকবে কেউ কেউ থাকবেন ব্যতিক্রম মুসা তার মধ্যে ছিল কিনা এই তথ্য রাসদুল্লাহ সাল্লা সাল্লাম না এবং তিনি বলেন আমাকে মুসা এর উপরে স্থান দিও না তো এর আসলে অর্থ কি মূসার উপরে কেন রাসুল্লাহ সাল্লাহামকে স্থান না এই কথা রাসুলাম কেন বলেন এর অর্থ কি তো হ্যাঁ অবশ্যই রাসুল্ল নেতা এবং আমরাও এটা বিশ্বাস করি যে রাসুল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লাহর সকল আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু রাসুল্লাহ সাল্লাম চান না যে আমরা আল্লাহর আম্বিয়াদের মধ্যে কে শ্রেষ্ঠ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 তো কাজেই আমরা এগুলো নিয়ে অমস্তিনের সাথে কোনো ধরনের প্রতিযোগিতা করবো না এর মাধ্যমে আল্লাহর আম্বিয়া দেরকে আসলে মূলত অসম্মান করা হয় তাদের ছোট করা হয় এবং আম্বিয়া আলহিমসাল্লাম হচ্ছেন আমাদেরই উন্মতের সদস্য তাই আমাদের উচিত আমাদের উচিত নয় যে আমরা কোন ইহুদির কাছে গিয়ে বলবো যে মহসা আলাহিসাল্লাম আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম কে উত্তম কে ভালো আমাদের উচিত যে আল্লাহর সকল আম্বিয়াকে শ্রদ্ধা করা যদিও আমরা জানি যে মুহম্মদ সাল্লাহ আলাহিসাম হচ্ছেন সকল সৃষ্টির মন্ত্র থেকে বাচ্চা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 धुलत हो जो बोलें तुरब धूल में परिणत हो जाओ तीन सबाई के धूल परिणत कर देवेंगे ये से मुहूर्त जा देखे अविश्वासगण कुारा बोले उठबे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 ঠিক সেভাবে আল্লাহ তোমাদেরকে তোমাদের আদি প্রকৃত অবস্থায় নিয়ে যাবেন এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি আয়াত তিলত করেন যেখানে আল্লাহ সুম বলছেন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 তিনি বললেন যেখানে নারী পুরুষ একই স্থানে থাকবে এবং তারা উলঙ্গ থাকবে তাই তিনি জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুলের দিকে তাকাবে না রাসুল সেই দিনের ঘটনাটি মানুষের একে অপরের দিকে তাকানোর থেকেও বড় আতঙ্কজনক হবে এবং সেই সময় মানুষ অন্য কোন কিছুর দিকে মনোযোগ থাকবে না কি তারা এটা বুঝতেও পারবেনা যে তারা নগ্ন অবস্থায় রয়েছে রাসুল উল্লাহ আরো বলেন ওই দিনটা হবে একটা ভয়ঙ্কর আতঙ্কের একটা দিন এবং এই দিন মানুষ একজন অপরজনের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এবং এই অবস্থায় আল্লাহ সুহ কাকে প্রথম পোশাক প্রদান করবেন কারণ যেহেতু সব মানুষই সেই সময় উলঙ্গ অবস্থায় থাকবে সেই বিষয়ে রাসুল্ল সাল্লাহিসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুমতাল সর্বপ্রথম পোশাক প্রদান করবেন ইব্রাহিম আলাহিসাল্লামকে ইব্রাহিম আল খলিল তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু এবং রাসুল্লাহ সাল্লাহাম আরো বলেছেন যে তাকে অর্থাৎ ইব্রাহিমকে জান্নাতের একটা পোশাক প্রদান করা হবে এরপর রাসুল্লাহ সাল্লাহাম বলেন যে এর পরবর্তীতে আমাকে পোশাক প্রদান করা হবে এবং সেটাও জান্নাতের একটি পোশাক হবে এবং এই পোশাকটার মতো পোশাক অন্য আর দ্বিতীয় কোনো ব্যক্তির হবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সবচেয়ে ভালো পোশাক দেয়া হবে কিন্তু প্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম আলাহিসাল্লামকে জাল্লাহ সোহামতাল্লাহ একটা অসাধারণ রহমত ইব্রাহিম আলসালামের প্রতি যাকে আলো সুমাতা একক ব্যক্তিকে একটি উম্মা একটি জাতি বলে আলোসুম আখ্যায়িত করেছেন সম্মানিত করেছেন সেই দিন এই পৃথিবীকে অন্য আরেকটি পৃথিবী দ্বারা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 সোজা ছড়ানো হবে এবং সেটা তখন আর থাকবে না এখানে একটি প্রাসঙ্গিক বিষয় বলে রাখা দরকার যে গ্র্যাভিটি বা অভিকর্ষ বল কি তো অভিকর্ষ হলো যে একটি বস্তুর সাথে পৃথিবীর ভর কেন্দ্রের আকর্ষণ আপনি গোলাকার অবস্থায় পৃথিবীকে অন্য একটি বস্তুকে আকর্ষণ করতে দেখবেন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 তাই আল্লাহ সুফহানা বলছেন এই ভূমন্ডলকে সম্প্রসারিত করা হবে মুহূর্তের মধ্যে সে তার ভেতরে যা আছে সবকিছু ফেলে দিয়ে খালি হয়ে যাবে পৃথিবী এর গর্ভ অবস্থিত সবকিছু বের করে দেবে ছেড়ে দেবে কারণ তখন এর আর কোনো নিজস্ব ভর থাকবে না এটাকে বিস্তৃত করে দেওয়া হবে এবং বিশাল এলাকা জুড়ে শীতের আকারে ছড়িয়ে দেওয়া হবে অতএব পৃথিবীকে বিস্ফৃত করে দেওয়া হবে এবং রাসুল সালামতের যেটা হচ্ছে সাদা বা আফরা আফরা এবং নকি হচ্ছে খুব সুন্দর এবং বিশুদ্ধ মাটি তাই যে স্থানে মানুষকে জমায়েত করা হবে সেখানকার পায়ের নীচের মাটি হবে খুবই বিশুদ্ধ এবং সুন্দর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেছেন যে পৃথিবী এই পৃথিবী গোলা কার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 মানুষের বিশাল সমাগম হবে এবং তারা সেই কঠিন দিনে একজন অপরজনকে একজনের মধ্যে চাপ দিতে থাকবে এবারে আমরা কেয়ামতের দিনের কিছু বর্ণনা দিকে যাব কিয়ামতের দিন ইয়ামল কিয়ামা যদিও এটা একটা দিন একটি দিন কিন্তু এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা দিন ভয় ভীতি তারা পরিপূর্ণ কিয়ামতের দিনের কিছু নিদর্শনের অল্প কিছু আপনাদের সামনে আমি উল্লেখ করব এবং এই দৃশ্যগুলোকে অবস্থাগুলোকে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 একটি মহান দিন আজিম আল্লাহকে বর্ণনা করেছেন সাকিল একটি ভারী দিন হিসেবে আল্লাহ বলেন এরা উপর বৈশ্বিক স্বার্থের এই পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপরে একটা কঠিন দিন আসছে সেটাকে উপেক্ষা করে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 ভয়ানক ভয়ীতি পূর্ণ আতঙ্কচনক দিন আল্লাহ বলেন সুতো রকুই জল জল তি উন্নীম তদু কু মুচুতি হমলি হমল وَتَضَاعَفَتْ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلُهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ الله شديد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 পরিস্থিতি এতটাই কঠিন হবে যে এই সমস্ত সম্পর্ক শক্ত বন্ধন উধাও হয়ে যাবে আল্লাহ বলেন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 আল্লাহ সু হা নাহিবচিণ লিম রিম ইউ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 এই দুগুণ ডিল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 এমনকি তারা নিজেদের জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওলা যে এটা যারা আল্লা অস্বীকার করেছে ও অবস্থা মৃত্যুবরণ করেছে তারা যদি নিজেদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে এক পৃথিবী পরিমাণ স্বর্ণ মুক্তিপণ হিসাবে খরচ করে তবুও তাদের কারো কাছ থেকে সেটাকে গ্রহণ করা হবে না তাদের যদি সমস্ত পৃথিবী ভর্তি স্বর্ণ থাকে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 কিয়ামতের দিন যখন অবিশ্বাসী কুফারিরা পাস্ত পরিস্থিতি দেখবে তখন তারা নিজেদের মুক্তিপণ হিসেবে সমস্ত পৃথিবীকে বর্ণিত হাসে বলেছেন যে কিয়ামতের দিন অবিশ্বাসীদেরকে ধরে আনা হবে এবং জিজ্ঞেস করা হবে যে যদি তোমার সমস্ত পৃথিবীর সম পরিমাণ স্বর্ণ থাকে তাহলে কি তার বিনিময়ে নিজেকে মুক্ত করতে চাইবে সে বলবে হ্যাঁ অবশ্যই তখন আল্লাহ পরিমাণ কিছু বিষয় চেয়েছিলাম আনুগত্যের যোগ্য কেউ নেই আমি তোমাকে সালাত আদায় করতে সিয়াম পালন করতে জি দোয়া করতে বলেছিলাম সাদা কাঁদিতে মুসলিম উম্মার দেখাশোনা করতে খোঁজখবর নিতে প্রতি অধিকার হক আদায় করতে এগুলো বলছিলাম এতটুকুই এবং আপনি যদি কুরআন পরেন তাহলে আপনি দেখবেন যে অধিকাংশ অধিকাংশ জাহান্নামবাসীদের আত্মচিৎকার হাহ আর আফসোস আর কান্নার কারণ হচ্ছে এটাই এই দেরি করার মানসিকতা এই দীর্ঘসূত্রীতা যে এখন না পরে আজ নয় কাল এই বিলম্ব করার মন মানসিকতার কারণে তারা দিন আফসোসিৎকার হাহাকার আর আহাজারিতে এবং এই সমস্ত অবিশ্বাসী তারা দুনিয়াতে যে সমস্ত বস্তুবাদী অর্জন সেটাকে কিছুতেই ত্যাগ করতে চায় না আল্লাহ সুমত বলছেন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 টেনে তার মুখের পর ভর করে নিয়ে যাওয়া হয় তাহলে যদি সে সারা জীবন থাকে তাহলেও সে কিয়ামতের দিন এটাকে খুবই সামান্য গুরুত্বহীন তুচ্ছ একটা বিষয় দেখবে কোন মূল্য নেই এখানে দেখুন কি ভয়াবহ কথা বলা হচ্ছে শুধু সিজদা বা জিকির নয় আপনাকে যদি আপনাকে একটা রাস্তায় মুখের উপর ভর দিয়ে সারা জীবন ভর জন্মদিনের মৃত্যু পর্যন্ত ট্রেনে নিয়ে যাওয়া হয় এবং এটা যদি শুধুমাত্র জন্য আপনি করেন তবু কিয়ামতের দিন বাস্তব পরিস্থিতি দেখে আপনার এই কাজটাকে মূল্যহীন বলে মনে হবে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 তেমনি ভাবে আল্লাহ সু তার কাছে অতীত সবকিছুই তিনি জানেন এবং তিনি ভবিষ্যতের ঘটনা করেছেন একজন আরেকজনের সাথে সংলাপ কথাবার্তা বর্ণনা করেছেন তো তেমনিভাবে জান্নাতিদের আর জাহান্নামীদের কথোপকথন আল্লাহ নাজির করেছেন আলাহ সুহামতাল্লাহ ভবিষ্যতে কি ঘটবে সে ব্যাপারে আমাদেরকে বলেছেন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 কিন্তু আমাদের যে কোটি কোটি বছর অসীম সময়ের জন্য আখিরাতে কাটাতে হবে তার জন্য সেই পরিমাণে সময় ব্যয় করুন রোগের যোগ্য করছি না। তা করছি না আর আমরা তা করছি না আমদ কায়ে হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে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 আর এই সবই হচ্ছে আসাম সেখানে আল্লাহ বলেন আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়ন আভিরাম নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি আল্লাহ সুমার কাছে এটা শুধুমাত্র একটা সাজানো সুসজ্জিত জিনা এই বিষয় সৃষ্টিতে আমাদের।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 আপনি অনুধাবন করতে পারবেন আলাসমাতা বলেন আসলে মূর্খ লোকগুলো আলাসমাত সেভাবে মূল্যায়নই করতে পারিনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত ছিল কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমানকে গুটিয়ে কাগজের মতো হবে এবং এই পৃথিবীর কি হবে এটা আমরা আগেই বলেছি আল্লাহ সুমতলা একে সমতল বিস্তৃত ভূমিতে পরিণত করে দিবেন বিছিয়ে দিবেন পরবর্তী সমূহের কি হবে আল্লাহ সুমতালা বলছেন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 সেই মহা ঘটনাটি সংঘটিত হবে আল্লাহ সুবহানো বলেন পাহাড় গুলো রং বেরঙ্গের মতো হবে আল্লাহ বলছেন যখন পাহাড় ধুলার মতো উড়িয়ে নেওয়া হবে সমুদ্রগুলোর কি হবে আল্লাহ সুহামতাল্লাহ বলেন ইজাল বিহার ও ফুদ্জিরাত এবং আরো বলেন ইজাল বিহার ও সুদ্জিরাত এতাল করতে পারে। আমরা এখন এই ব্যাপারে অল্প যে সামান্য জ্ঞান থেকে বুঝতে পারি কিভাবে ঘটবে সেটা আলোচনা দল ভালো জানেন হাইড্রোজেন বা হিলিয়াম বা ইউরোনিয়ামের পরমাণু ভাঙা যায় এবং অনেকগুলো খন্ডে খন্ডে বিভক্ত করা যায় আর এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া যাকিনা কিনা পরবর্তীতে একটা বড় বিস্ফোরণে বিস্ফোরণ এবং আগুন অল্প পরিমাণ হাইড্রোজেন এবং খুব একটি বোমা পাবেন এরকম খুব অল্প পরিমাণে যথেষ্ট একটা পুরো শহরকে দেওয়ার জন্য এখন কল্পনা করুন যদি সমুদ্রের প্রতিটি পরমাণুর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে তাহলে কি হবে ওই পরমাণুগুলো নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে আগুনে সৃষ্টি করবে এবং সবকিছু নিয়ে স্বশব্দে বিস্ফোরিত হবে তাহলে কি আমাদের দিন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 হয়ে ভেঙে পড়বে যখন আসমান নড়তে শুরু করবে তখন একটি বড় বাড়ির মতো একটি শব্দে শব্দ শব্দ এখানে সেখানে ভাঙতে শুরু করবে আল্লাহ বলেন আসমান ছিদ্র হওয়া শুরু করবে ইজা সামাউন সাক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 চন্দ্র সূর্য এবং নক্ষত্রগুলো তাদের প্রত্যেকের কক্ষপথ থেকে ছিটকে পড়ে যাবে আর এভাবেই সবকিছু এক সময় তার স্থান হয়ে ধ্বংস হয়ে পড়ে থাকবে